আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহাপিত মেহমান যার কথা আপনাদেরকে পূর্বে বলছি মেহমান আলহামদুলিল্লাহ এসে গেছেন আমার আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদের থেকে বিদায় নিবো ইনশাল্লাহ আমরা শাহীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাল আমি পরিশেষে আর দুইটা কথা বলবো দুইটা কথা বলে শেষ একটি কথা হলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুলক্ষণের সেরেক যেটা একটু আগে বলছেন যে কুলক্ষণের সেরেক তিয়ার আর সেরেক এটা সমাজের ঘরে ঘরে এক এক ঘরে হিসাব করলে কমপক্ষে তিনশো সাতশো সেরেক আছে এক এক ঘরের মধ্যে এক এক বাড়িতে তিন চারশো সেরেক আছে কিন্তু সেগুলোকে আমরা অনেকে সেরেকও মনে করি না বা রেক বলে ধারণাও করি না দেখবেন বিয়ে সাদী যা হয় কিবারে হয় কারণ বিয়ে শি কখন খবর তো আমরা রাখি কারণ বিয়ে শি তো আমরা পড়াইতে হয় দাওয়াত আসে আসে না দেখা যা শনিবার মঙ্গলবারে কোনো দাওয়াত নেই ওই খালি বসে দেখতে হয় আর শুক্রবারে দাওয়াত চার পাঁচটা বিয়ের দাওয়াত তাহলে বোঝা যায় শুক্রবার বৃহস্পতিবার আর হয়। যদি করেন সোমবার হলে শীতবার কি শনি মঙ্গলবার ভালো দিন না এটা খারাপ দিন অশুভ দিন এই জন্য শনি মঙ্গলবারে বিয়ে শী হবে না তাহলে শনি মঙ্গলবারের ক্ষমতায় বিশ্বাস করছেন শনি মঙ্গলবার অশুভ মনে করছেন কল্যাণ অকল্যাণের মালিক মনে করছেন এটা কি রবিবারে নাশ বিক্রি করলে অসুবিধা কি কয় না রবিবারে যদি বাস কাটে বাস ধার পুরাটা অল্প দিনের মধ্যে বরবাদ হয়ে যাবে মানে রবিবার এমন সাংঘাতিক দিন এই দিন বাঁশ কাটলে রবিবারের বদায় বাঁশ সব শেষ হয়ে যাবে রবিবারের ক্ষমতায় বিশ্বাসী বাসা থেকে পরে ফাঁকি একটা ফাঁকির ডাকে ফাঁকির ক্ষমতা বলে দিছে আজকে সকাল বেলা একটু নিম নিম বলছে কে কোনো দুঃসংবাদ আছে কেউ মরে যাবে এই যে যাবতীয় কুসংস্কার তিয়ারা শুভ এই শত শত যে আমাদের ঘরে ঘরে ঢুকে আছে। বিশেষ করে বাইদের থেকে আমাদের বেশি বনের আমাদের বোনেরা সকাল বেলায় কারণ টাকা পয়সা দেয় না কি জন্য আগে গজ ঝাড়ু দিতে হইব তারপরে যে টাকা পয়সা দিতে হইব গজ ঝাড়ু দেওয়ার আগে যদি টাকা পয়সা দিয়ে দেওয়া হয় তো টাকা পয়সা এই ঘরের থেকে চলে যাবে সব টাকা পয়সাকে আল্লাহ এখনো একমাত্র তখন টাকা পয়সা আল্লাহর কাছে কদিন আল্লাহ কাছ থেকে ফাইতেছেন না তো দৌড় দিবেন আবার চট্টগ্রামের দিকে সিলেটের দিকে বরিশালের দিকে বিভিন্ন দিকে যে এই দিকে ধর্য বসে থাকা আর যাবেন আবার प्रथम कस्टमार बाकी दी सब बर्बार सारा दिन आज के बेचा क्या कि सकाल प्रथम बाकी दी बाकी दी अपना क्षति हो जात असंख्य कुलरक